जिन्डर आलोचना आज के मानुष के क्यों आल्लर विधान लंगन करार क्षमता चंद्र सूर्य ग्रह नक्षत्र आसमान जमीन के आल्ला विधान लंगने क्षमता देवाई ना क्यों दुई प्रश्वर जवाब खूब गुरुत्पूर्ण भलो रकम मन रखा दरकार कुरान विभिन्न आयाते रसुलर विभिन्न हाथी से बना मानुष के आल्ला सृष्टि करबाद करल्लाबाद करारमे करा परकाले चिरस्थायी शांति मुक्ति लाभ करार्ज समस्त शिष्ट जगत के आल्ला सृष्टि कर सेवा करार आकाशे सूर्य सृष्टि मानुषा करा जीव जंतु आगुन पाली माटी बतास सबकू आल्ला सृष्टि कर मानुष के सेवा करारूर्दी আল্লাহ বিধান লঙ্ঘন করার ক্ষমতা দেওয়া হইত তাহলে সূর্য যখনই আল্লাহর হুকুম লঙ্ঘন করত তখনই মানুষ সূর্যের সেবার থেকে বঞ্চিত জগতের যা কিছুকে আল্লাহ মানুষের যে সেবার জন্য সৃষ্টি করেছেন সে যেন হুকুম লঙ্ঘন করে মানুষকে সেবার থেকে বঞ্চিত করতে না পারে सुके हुकुम लंघन करार क्षमता प्रदान करक्रम कर आंगूर बागान आंगूर चाष करल आंगुर ग क्षमता देखो आल्ला हुकुम लंघन करें तेतुलरते आंगूर गई आंगूर गाषक वाला वंचित सृष्ट जगत कुल किसु आल्ला जावार जन सृष्टि करवारे मानुष के वंचित करते परे এই জগতের যা কিছুকে আল্লাহ যে কাদের আদেশ করেছেন তা লঙ্ঘন করার ক্ষমতা দিল্লি পালন করতে বাধ্য করে দিয়েছে মানুষকে এর ব্যতিক্রম করা হইল কেন মানুষকে ইমান আনার আদেশ দিয়ে বেইমানি করার ক্ষমতা দেওয়া হল কেন মানুষকে নামাজ আদায় করার হুকুম দিয়ে নমাজ না পড়ার ক্ষমতা দেওয়া হল কেন मानुष के गुणारा कर गुणार क्षमता देख मान जीवने कारो गुल करार्ज सृष्टि है मानुष के कारो हादेन बनाइया सृष्टि है मानुष के सृष्टि আল্লাহর হুকুম পালনের মাধ্যমে প্রমাণ করার জন্য যে তুমি পরকালে জান্নাতের যুগ্ম না জাহান নামের তোমার আমলের দ্বারা তুমি প্রমাণ করো মানুষকে নামাজের আদেশ দিয়ে যদি নমাজ করতে বাধ্য করে দেওয়া হইত নমাজ না পড়ে তাকার কোন ক্ষমতাই যদি তাকে না দেওয়া হইত তাইলে মানুষ নিজের আমলের দ্বারা প্রমাণ করতে পারত না যে আমি জান্নাতে যুদ্ধ নামাজ পড়ার আদেশ দিয়ে নমাজ না পড়ে তাকার ক্ষমতা দিলেই যেহেতু আমি ইচ্ছা করলে নামাজ না পড়েও থাকতে পারি এত সত্ত্বেও আমি নমাজ পড়ার সকল কষ্ট স্বীকার করলাম এর দ্বারা প্রমাণ করলাম আমি জান্নাতের যুগ্মেই তুমি তোমার আমলের দ্বারা প্রমাণ করতে হবে তুমি জান্নাতের যোগ্য না জাহান্নামের যুগ্য এই কথাটা প্রমাণ করার সুযোগ দেওয়ার জন্য মানুষকে যত কাজের আদেশ করা হয়েছে সবগুলি লঙ্ঘন করারও ক্ষমতা দান করা হয়েছে এটা একটা আনুষঙ্গিক কথা অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসাবে বলে দেওয়া হবে আমাদের মূল আলোচনা ছিল মানব দানব দুই জাতি চারা গোটা শ্রিস্ট জগতের সব কিছু আল্লাহর বিধান কড়াইগায় পালন করে সেই হিসাবে ফেরাউনের দেশের নদীর পানিও আল্লাহ ঠিক ঠিকমতে পালন করবে কিনা এ প্রসঙ্গে পৃথিবীর বিখ্যাত দার্শনিক কলি আল্লামা জালাল উদ্দিন রুমি রহমতুল্লাহ আলহি তার অমরগন্থ বস্তবি শরীফে লেখেন জিন্দা আন অর্থাৎ আগুন বলো পানি বলো মাটি বলো বাতান বল সবগুলি করায় গন্ডায় আল্লাহর আদেশ পালন করে তাকে যদিও মানুষ দেখে এইগুলি আল্লাহর গুলামী করার কোন ক্ষমতা রাখে না মানুষের অনুভূতির বাইরেই আল্লাহ এদেরকে আল্লাহ হুকুম করায় গন্ডায় পালন করার ক্ষমতা দান করেছে তাই ফেরাউন যখন ক্ষুদা হওয়ার দাবি করে বসল আল্লাহ পাক্রব গুল আলমিন ফেরাউনকে ক্ষুদা চিনাবার জন্য ফেরাউনের দেশের যে নদীর পানির দ্বারা কৃষকদের কৃষিকাজ চলত সেই নদীকে আল্লাহ আদেশ দিলেন পানি শুকিয়ে যাও আল্লাহর আদেশে ফেরাউনের দেশের নদীর পানি শুকা গেল যখন সারা দেশবাসীর কৃষিকাজ বন্ধ হয়ে গেল ফেরাউন যখন ক্ষুধা হওয়ার দাবি করেছিল দেশবাসী অরাস্তা দিয়েছিল না সমর্থন করেছিল কাজেই তারা ফেরাউনের রাজবাড়িতে এসে বীর জমে বললো ক্ষুদা আপনি তো ক্ষুদা হওয়ার দাবি করলেন আমরা তো সমর্থন দিলাম আমাদের পানি যে শুকায় ফেরাউন পড়লো মহাবিপাকে ফেরাউন চিন্তা করে দেখলো আমি যদি বলি যে আমার নদীর পানি দেওয়ার ক্ষমতা জনগণের আস্থা হারাতে হবে আমাকে আর ক্ষুদা মানবে কথা কথাও মানবে না কাদের আমার পানি দেওয়ার ক্ষমতা নাই কথা বলার উপায় নাই তাই সেরা মনে মনে বুঝতে পারতেছে যে পানি দেওয়ার ক্ষমতা তো আমার নাই কিন্তু এই কথা আমি বলতে হবার না তাদেরকে বলে দিল ঠিক আছে নদীর পানি আমি দিয়ে দেব তোমরা চলে যাও দিতে পারবে বুঝে এই কথা বললো না দিতে পারবে না বুঝে মনে মনে বুঝে দিতে পারবে না তারপরে দেবো বললো কেন এইটা হইল জনগণকে দোকা দিয়া ক্ষমতায় বসে থাকার জন্য জনগণ যেন পদক্ষেপ গ্রহণ করতে না পারে আমাদের দেবে। চিন্তার কোন কারণ নাই। জনগণকে বিদায় দিয়ে ফেরাউন চিন্তা করতে লাগলো আসলে তো আমার পানি দেওয়ার ক্ষমতা নাই পানি দেওয়ার ক্ষমতা তো আসমান জমিনের সৃষ্টি আল্লাহ জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে হলে ফেরাউল সিংহাসন ছেড়ে রাজধানী ছেড়ে মরুভূমি পার হয়ে পাহাড়ের ভিতরে গিয়ে গভীর জঙ্গলে গিয়ে আল্লাহকে চেন্দা দেশের মানুষে বুঝুক আমি দিয়েছি দেশের মানুষ যেন ট্যার না পায় ক্ষুদা দিয়েছে দেশের মানুষ যেন মনে করে আমি দিয়েছি দেশের মানুষের আস্থাটা দুনিয়াতে আমার প্রতি টিক রেখা দাও তবে এই পাহিটা আমি তোমার সাথে এবং তোমার বান্দাদের সাথে কেন করলাম এর বিচারটা তুমি আমার মরনের পরে ইচ্ছামতে করে নিও না জেনে না বুঝেই পরকাল ধ্বংস করল জেনে বুঝেই পরখাল ধ্বংস করলেন বুঝেই পরে পরে আমি দিয়েছি এই কথা বলার পর শেষ থেকে মাথা উঠাইলো ফেরাউন মনে মনে চিন্তা করতে লাগলো খুদার কাছে যে প্রস্তাব দিলাম পরকালের সব শাস্তি আমি নেব দুনিয়াতে যেন তিনি নদীতে পানি দিয়ে দেন যদি খোদা মঞ্জুর করেন তাহলে তো আমার ইহকাল রক্ষা পরকাল দ্বংশ ইহকাল রক্ষা পরকাল দ্বংশ বর্তমান দুনিয়াতে কতজন মানুষ এই মূলনীতির বাইরে আছে ইহকাল রক্ষা পরকাল দ্বংশ কতজন মুসলমানের মাথায় এই ফিকির আছে যে আমার ইহকাল রক্ষা করতে গিয়ে পরকাল ধ্বংস করতেছে কিনা বর্তমান দুনিয়ার বেশিরভাগ মুসলমানের মাথায় সেই ফিকির নাই পরকাল ধ্বংস করে ইহকাল রক্ষা করার জন্য আমি দুনিয়াতে আসি নাই দুনিয়ার সব কিছু ধ্বংস করে হলেও আমার পরকাল রক্ষা করতে হবে এটার নাম ইমানদারি এটার নাম মুসলমান এই চেতনা জাগ্রত করার জন্যই ওয়াজ নসিহত শোনার দরকার এই চেতনা জাগ্রত করার জন্যই কোরআন দরকার কোরআনের তসির কোরআনের ভেখ্যা বোঝা দরকার হেরাউনের মনে মনে চিন্তা খুব যদি আমার প্রস্তাব গ্রহণ করে তাহলে রক্ষা যদি আমার প্রস্তাব গ্রহণ করে না তাহলে তো আমার ইহোকা লগেল পরকা লাগেলো কুদা দাবি করার কারণে পরকাল ধ্বংস হইল আর নদীতে পানি না হওয়ার কারণে আমার গদিও যাবে আমার প্রাণও যাবে কিহ কালো পরকাল পরকালো এই টেনশন মনে নিয়ে ফেরাউন যখন পাহাড়ের চূড়া থেকে নামতে চাইল তখন আল্লাহ তক্রব্বুল আলমিন জিবরি থেকে একজন অচেনা মানুষের আকৃতি ধারণ করে পাঠিয়ে দিলেন জিবরি যাও ফেরাউনের কাছে যে একটা বিচার চাও আল্লাহর হুকুমে জিগ্রিল আসলেন একজন অচিনা মানুষের আকৃতি ধারণ করে আসলেন বললেন মহারাজ আমার একটা বিচার আছে আমার বিচারটা সমাদা করে দিন সেরা উনের মনে মনে টেনশন খুদা যদি আমার আব্দার রক্ষা করে না তাহলে আমার উপায় নেই এমতাবস্থায় জঙ্গলের ভিতরে একজন অচিনা মানুষ এসে বলে আমার একটা বিচার করে দিন তার রাগ আসলো গুসা হইল গুসা হয়ে বলো এই বেটা এই জঙ্গলের ভিতরটা কি বিচারের জায়গা নাকি আমি যখন ইজলাসে বলবো যখন সিংহাসনে বলবো তখন আমার কাছে বিচারের জন্য যান এই কথা বলে পাহাড়ের চূড়ার থেকে নদীর দিকেছে দেখলো মদ নদী পানিতে বরপুর হয়ে গেছে ওই নিশ্চিত হয়ে গেল এই ব্যাপারে যে খুদা আমার আড্ডা রক্ষা করছে আমার দুনিয়া রক্ষা হবে পরকাল ধ্বংস হবে অন্তত দুনিয়ার ব্যাপারে টেনশন মুক্ত হয়ে এবার বলে ঠিক আছে বল তব কি বিচার টেনশন মুক্ত হওয়ার পরে এখন বলে বল তব কি বিচার মানব রূপী জিব্রিল ফিরিস্তা বলেন বিচার আর কিছু একটা গুলাম সম্পর্কে আমার বিচার কি গুলাম কি করেছে ইব্রিল বলেন একটা গুলাম তার মণিপকে মনিপ বলে স্বীকার করে না আমি রেখেই মনিপ বলে দাবি করে এইগুলো গুলাম তার বিচার একটা গুলাম তার মণিপকে মণিপ থাকে না আমি রেখেই মনির দাবি করে এই গুলামের বিচার কেরম বলে এত বড় নিম খারাম গুলাম এত বড় নিম খারাম গুলামের এই নদীর পানিতে চুবাই আমার আসারা আর কোনো বিচার হতে পারে না দয়া করে আমাকে কাগজ কলমে লেখে দিন বলে জিবরিল ফিরিস্তা ফেরাউনের সামনে কাগজ কলম পেশ করে দিন ফেরাউন নিজের হাতে কাগজ কলম লেখে যে গুলাম নিজের মণিপকে মনিব দেখে না নিজেকে মনিব দাবি করে এই গুলামকে এই নদীর পানিতে চুবাইয়া মারা ছাড়া আর কোন বিচার হতে পারে না নিখেধস্ত হতে এইদিকে ফেরাউন ছিল মিশরের কৃপ্তিবুষের মুখদের বাদশা আর সিরিয়ার বাসিন্দারা ছিল বনি ইসরা সিরিয়ার বাসিন্দা বনী ইসরা এদের ব্যাপারে কোরআনের বহু আয়াতে বারবার আলোচনা করা এই বরি ইসরা ইলদের সম্পর্কে একটু সামান্য ধারণা আমাদের থাকতে হবে সামনের কথাগুলি পরিষ্কার সাল্লাতে আসা কয়েক হাজার বছর পূর্বে দুনিয়াতে হজরত ইব্রাহিম আলী ইসলাম এসেছিলেন ইব্রাহিম আলী ইসলাম জন্মগ্রহণ করেছিলেন ইরাকের অন্তর্গত তৎকালীন বিশ্বের সর্বশ্রেষ্ঠ শহর বাবেল শহরে সেই বাবেল শহরের অধিপতি ছিল বাদশাহ নমরুল ইব্রাহিম আলী ইসলামের সাথে নঙ্গরুদের বহুমুখী সংঘর্ষ হওয়ার পর আল্লাহর হুকুমে ইব্রাহিম আলী ইসলাম নঙ্গরুদের বাবের বাবেল শহর থেকে হিজরত করে সিরিয়ায় চলে গেল সিরিয়ায় যাওয়ার পর ইব্রাহিম আলহ ইসলামের প্রথম শ্রেণী ইসমাইল আলহ ইসালাম জন্মগ্রহণ করে স্মরণ থাকা দেবে ইব্রাহিম আলহ ইসলাম নিজে নবী ছিলেন তার প্রথম শ্রেণী ইসমাইল নবী ছিলেন কিন্তু ইসমাইলের নেক্সট জেনারেশনের মধ্যে পরবর্তী কয়েক হাজার বছরের মধ্যে আর কেউ নবী হয় নাই ইব্রাহিমের দ্বিতীয় ছেলের নাম ছিল ইসাহ আলী ইসলাম যিনিও নবী ছিলেন ইসাহ আলীহ ইসলামের ছেলের নাম ছিল ইয়াকুব আলী ইসলাম তিনিও নবী ছিলেন তাদের মাতৃভাষা ছিল হিবু ভাষা হিবুরু ভাষায় ইয়াকুব আলহী ইসালামের আরেক নাম ছিল ইসরাহ ইসলামের পরবর্তী বংশধরদেরকে বলা হয়েছে সামনের কথা বুঝার সুবিধার্থেই আপনাদের এই কথাগুলি স্মরণ দেখা দরকার ইসরাহলি বংশের যে সমস্ত লোক বর্তমান ইয়াতে আছে এদের ইসরা নামকরণের কারণ এরা হদল আলহ ইসলামের নিজের মাতৃভাষায় হিব্রুষায় নেক্সট জেনারেশন কে কোরআনের ভাষায় বনি ইসরাহল বলা হয় এই কথাটুকু বুঝলে এবার বলুন একটু দয়া করে বলি ইসরাহল কোন দেশের বাসিন্দা ছিল সিরিয়ার বাসিন্দা ছিল আর ফেরাউন যে কৃপ্তি বংশের রাজা ছিল কৃপ্তি বংশ কোন দেশের বাসিন্দা ছিল মিশরে সেই মিশরে বনি ইসরায়েলদের বংশে একজন নবী জন্ম হলেন হজরত মুসা ইসলাম হজরত মুসা কোন বংশের নবী বনী ইসরা কোন দেশের বাসিন্দা বনী ইসরা সিরিয়ার বাসিন্দা সেই বংশের নবী মুসা হলেন কিভাবে মুশ্নেন খুব এই প্রশ্নটা মদিনার ইহুদিরা মোহাম্মদুর রসল্লার কাছে কুরাই বংশের সর্দারদের মাধ্যমে পৌঁছে দিছিল। তাকে জিজ্ঞেস করবাবে কাছে সুরাই ইউসুফ নাজিল করেছেন সেই সুরাই ইউসুফের ভিতরে রেখে আয় বলেন এদের শাইয়া দেওয়া প্র রয়েছে অর্থাৎকুব আলহ ইসলামের ছেলে ইউসুফ আলহিসামের প্রতি হিংসা হিংসা করিয়া। ব্যবসায়ীরা গোলাম হিসাবে কিনে নিয়ে ইউসুফ আল ইসলামকে মিশর থেকে সিরিয়ার থেকে কিনে নিয়ে মিশরে নিয়ে বিক্রি করে দিয়েছে সেই মিশরে ইউসুফ আলী ইসলাম কে গুনা গুলাম মিশরের বাদশাহ হওয়ার পরে বনী ইসরা তার বংশের যে সমস্ত লোক সিরিয়ায় ছিল সমস্ত সিরিয়াবাসী বনি ইসরায়েল বাসিন্দা কিভাবে হইল হজরত ইউসুফ আলহ ইসলামের জীবন ইতিহাসের মাধ্যমে হইল বিষয়টা বুঝতে পারলেন কিনা দেখুন হজরত ইউসুফ আলহ ইসলাম মিশরের বাদশাহ হওয়ার আগে মিশরের রাজত্ব কৃত্তিবংের লোকের রাই করত ইসুফ আলহ ইসলাম যখন মিশরের বাদশাহিলেন তাহলে মিশরের আদিবাসিন্দাদের হাতে রাজত্ব রইল না বহিরাগতদের হাতে রাজত্ব চলে গেল বহিরাগতদের হাতে রাজত্ব চলে গেল একাতারে চার শত বৎসর পর্যন্ত বনি ইসরাহলদের হাতে রইল মিশরের রাজত্ব চার শত বৎসর পরে আবার মিশরের রাজত্ব বনি ইসরাহলের হাত থেকে কৃপ্তি বংশের হাতে গেল এবার বনি ইসরাহলের হাতে মিশরের রাজত্ব নাই কিন্তু বনী ইসরা মিশরের বাসিন্দা রইল রাজত্ব নাই কি রইল বাসিন্দা রইল রাজত্ব চলে গেল আবার কৃপ্তি বংশের হাতে অবর্ণনীয় দুরুম অত্যাচার শুরু করে দিল এটাকে বাংলা ভাষায় রাজনৈতিক প্রতিহিংসা বলা হয় যাদের কারণে একটা রাজনৈতিক দল গদিতে যাইতে পারে না কোন উপায়ে যদি কোন সময় যাইতে পারে এতদিন পর্যন্ত যাদের কারণে যাইতে পারছিল না তাদের বিরুদ্ধে প্রতিশোধ গ্রহণ করা হয় এটাকে রাজনৈতিক প্রতিদিন বলা হয় কৃপ্তি মানুষের লোকেরা রাজনৈতিক প্রতিহিংসার ঘোষীভূত হয়নি ইসরায়েলের লোকদের উপর অবর্ণনীয় ধুরুম অত্যাচার করা শুরু করবে এমত অবস্থা একদিন ফেরাউনের দরবারে আলোচনা হইল কি আলোচনা হইলেন বেশিরভাগ নবী রসুল আল্লাহ বলি ইসরায়েলের বংশেই বাড়বে তাদের আমরা যে হারানুবদি ফিরত পেয়ে বলি ইসরায়েলের বিরুদ্ধে অত্যাচার শুরু করলাম আমাদের আমলেই যদি তাদের বংশে কোন নবী জন্ম গ্রহণ করে নবীর বিরুদ্ধে যুদ্ধ করে কোন রাধাবাস কোনদিন পারে না কারণ উদা শক্তিগন্দী পক্ষে থাকে তখন তো আমাদের সকল দুরুম অত্যাচারের প্রতিশোধ হয়ে যাবে আগেই এদের মধ্যে কোন নবী জন্ম হলে আমাদের জুরুমের যে বিচার হবে এই ব্যাপারে আমাদের এখন থেকে কি ব্যবস্থা গ্রহণ করা যা। ফেরাউনের পার্লামেন্টে এই কথা যখন আলোচনা হচ্ছিল তখন হুকুম দিয়েছিল আল্লাহ নবী বানান পুরুষকে আল্লাহ পাকবুল আলমিন কোন নারীকে নবী বান তাতেই বলি ইসরাইলের বংশে যত ছেলে জন্মগ্রহণ করবে রাজার পক্ষ থেকে সারা দেশে জল্লাদ বাহিনী মোতায়েন করা থাকবে জল্লাদের বলি ইসরায়েলের বংশের কোনো গড়ে কোনো ছেলে জন্ম হওয়ার সংবাদ পাওয়ার সাথে সাথে মায়ের তুল থেকে কেড়ে নিয়ে ওই শ্রেহলের ছেলেকে হত্যা করে যখন হত্যা হয়ে যাবে না আর আমাদের মিশনে ফেরাউনের মিশনে ব্যাস কিছুদিন পর ফেরাউনের জল্লাদ বাহিনী বলি শ্রেহিলের গড়ে ছেলে জন্ম হওয়ার সাথে সাথে হত্যা করার হত্যাকাণ্ড চলতে থাকলো চলতে চলতে চলতে চলতে বেশ কয়েক বছর পরে আবার আরেকটা নূতন সমস্যা কোন লেবার পাওয়া যায় না কারণ পুরুষ নাই এতক্ষণের ঘোষণা বুঝে থাকলে বলুন বনি শ্রেলের বংশে লেবারের জন্য পুরুষ পাওয়া যায় না কেন শিশুকালে হত্যা করে লেবার পাওয়া যায় রাজার বংশের লোকদের লেবারের কাজ লেবার আবার ফেরাউনের পার্লামেন্টে এই সমস্যা নিয়ে আলোচনা হল মহারাজা আক্তার হুকুমে তো আমরা বৎসরের পর বৎসর যাবৎ গরি বংশের ছেলেদেরকে হত্যা করে চলেছি যে কারণে তাদের বংশে এখন পুরুষের অভাব দেখা দিয়েছে লেবার পাই না আমাদের আত্মার বংশের লোক দিয়ে আগের আইনের মধ্যে সংশোধনী আনতে হবে কি সংশোধনী আমরা এক কাজ করবো একাধারে একটা বৎসর পর্যন্ত বলি ইসরায়েলের বংশে যত ছেলে জন্ম হবে সবগুলিকে হত্যা করে ফেলবো যাতে নবী হওয়ার সম্ভাবনা কমে আর দ্বিতীয় বছর যে ছেলেগুলি জন্ম হবে ওই ছেলেগুলিকে আমরা রেখে দেবো লেবার বানাবাজুক এক বছর হত্যা করবে নবীর সম্ভাবনা নবী হওয়ার সম্ভাবনা বন্ধ করার জন্য আরেক বছরের ছেলেদেরকে রেখে দিবে লেবার বানাবাজুক ফেরাউনের পার্লামেন্টে আজ এর আইনের আনা হইল এবং এই দ্বিতীয় হইলে রেখে দেওয়ার কথা সেই বৎসর আল্লাহ হজরত হারুন আলহ ইসালামকে জন্ম দিয়ে বাড়াইল এর পরের বৎসর এই বংশে কোনো ছেলে জন্ম হইলে হত্যা করার কথা পরের বছর অস্থির হইয়া গেলেন আমার গর্ভস্থ সন্তান যদি ছেলে হয় ফেরাউনের জল্লাদ বাহিনী আমার ফুল থেকে কেড়ে নিয়ে আমার চোখের সামনে আমার ছেলেটা হত্যা করে এই চিন্তায় যখন হারুন আল ইসলামের মাধ্যমে মা কে নির্দেশ দিলেন তোমার গর্বে আমি ছেলেই দিয়া বানাইছি এই হত্যা করার বছরের ভিতরেই তোমার গর্বের ছেলে ভূমিষ্ঠ হবে তবে তুমি যে কারণে চিন্তা করতেছ জলের তোমার কাছ থেকে কেড়ে নিয়ে হত্যা করে ফেলবে এই ব্যাপারে তোমার চিন্তা করার কোন দরকার নাই ছেলে পর একসা বাক্সে ঢুকে যা বাক্সটা নদীতে বাসায় আসবে এই পর্যন্তই তোমার দায়িত্ব তারপরে তুমি দেখবে রাখে আল্লাহ আল্লা মারেকে হারুন আলহিসের মা তাই করলেন দ্বিতীয় বৎসর যখন মুসা আল ইসলাম জন্ম গ্রহণ করলেন আল্লাহ তখন নদীর পানিতে হুকুম দিলেন এই শিশু মুসার বাক্সটা বাসাই জানিয়া পেনাউনের আমি দুনিয়াবাসীকে দেখাইতে চাই রাখে আল্লাহ আরেক আল্লাহর হুকুমে নদীর পানি শিশু মুসার বাক্সকে নিয়ে ফেরাউনের গাছ লাগাই এই সময় ফেরাউনের গাছে নাম ছিল আসিয়া ফেরাউনের বিদি আসিয়ার কয়েকজন বান্দি ছিল এই বান্দিরা এই দুই পদ্ধতিতে একটা বাক্স পাইয়া বাক্সটা গাঠে উঠাইয়া খুলতে চাইলায় একটা বান্দির মাথায় আল্লাহ একটা বুদ্ধি জায়গায় আল্লাহ করে আমরা বর্তমান দুনিয়াতে যারা আছি বিশেষত হতাশাগ্রস্ত যত মুসলমান আছে। আমরা হতাশাগ্রস্ত হইয়া যাই আমাদের বিভিন্ন কার্যকলাপের খারাপ ফলাফল দেখা কর যত ফলাফল খারাপ আসে যত ফলাফল ভালো আসে সবগুলি আল্লাহর পক্ষ থেকে আসে কিন্তু আমাদের আমল যখন ভালো হয় আল্লাহর পক্ষ থেকে ফলাফল ভালো আসে আমাদের আমল যখন খারাপ হয় আল্লাহর পক্ষ থেকে ফলাফল খারাপ আসে এই ব্যাপারটার দিকে আমরা কোনো সময় আমি কোন পর্যন্ত অশান্তিতে পেরি না যতক্ষণ সেই জাতি নিজে অশান্তিতে পড়ার কাজ করে না বর্তমান দুনিয়ার মুসলমানেরা বিভিন্ন দিক থেকে বহুমুখী সন্ত্রাসের শিকার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের এক আয়াতে পরিষ্কার ভাষায় বলে দিয়েছেন মুমিন মুসলমান কোন আমল করলে সন্ত্রাসি হামলা থেকে নিরাপদতা পাবে আল্লাহ বলেন ওয়া আদাল্লাহু লযিনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাতি লায়াসতাকলিফান্নাহুম ফিল আরদ কা মাসতাকলাফালযিনা মিন তবলিহিন আল্লাহা বিশ্বাস মুসলমানেরা তোমাদের সাথে আমি আল্লাহ ওয়াদায় আবদ্ধ হইলাম কি ওয়াদায় আবদ্ধ যদি তোমরা আমল বালো করো তাহলে সন্ত্রাসীদের হামলার থেকে আমি আল্লাহ তোমাদেরকে নিরাপদ করে দেব এই যে কোনো মুসলমান যদি হয় তাহলে দেখতে হবে মুসলমানের আমল ভালো না খারাপ যদি দেখা যায় মুসলমানের আমল খারাপ সন্ত্রাসীদের হামলার শিকারে পরিণত কারো ঘর নিজের আরো হান আমরা যদি আমল ভালো করি নিরাপত্তা আল্লাহ দান করেন সন্ত্রাসীদেরকে হামলা করার ক্ষমতা আল্লাহ দান করেন কিন্তু নিরাপত্তা কখন দিবেন আর সন্ত্রাসীদেরকে ক্ষমতা কখন দেন এটা হলো আমাদের জানার বোঝার ব্যাপার আল্লাহাকালীন একটা এই বাক্সটা কোলার পরে যদি বাক্সের ভিতরে দ্বন্দ্ব রাজার বাড়ির ফেরা আমরা তো বান্দি চুরি না করলেও বলবে কিছু না কিছু চুরি করছ বাক্স কোলার পরে বাক্স বরাস উভা পাওয়া গেলে অভিযুক্ত হবে কেন এখানে বাক্স করবো না ফেরাউনের দিদি আছি আর সামনে নিয়ে বাক্স করবো যেন চুরি করার অভিযোগ আমাদের কেউ দিতে না পারে এই আল্লাহ এক বান্দির মাথায় বুদ্ধি দিয়ে এই বান্দি যখন অন্যান্য বান্দির আর এই কথাটা বললো সমস্ত বান্দি এই বান্দির কথা আমি জানিল এখানে বাক্স করবো না সব বান্দিরা বাক্স টানিয়া ফেরাউনের বিচিয়া সামনে করার পরে দেখা গেল এই বাক্সর ভিতরে টাকা পয়সার দ্বন্দ্ব বলতে কিছু নাই একটা লাওয়ারিস ছেলে লাওয়ারিস কে জন্ম দিল কিভাবে আসলো কেউ কিছু জানে না এই ছেলেটা পাওয়ার সাথে সাথে বাহিনী সাথে সাথে আমাদের হাত থেকে বাঁচাবার জন্য নদীতে ফেলে দিয়েছিল আমাদের হাতে হস্তান্তর করা হত্যা করবো ফেরাউনের দিদি আসিয়া বললো আর ছেলেটার প্রতি আমার অন্তরে দয়া মায়া লাগে আমার মনে চায় আমাদের দম্পতি নিঃসন্তান আমাদের পালক সন্তান রাজা তো আমার স্বামী আমার স্বামী যদি আমাকে এই ছেলেটা লালন পালন করার পারমিশন দিয়া দেয় তাহলে তোমরা হত্যাকারী কে জল্লাদা বললো ঠিক আছে রাজা যদি তোমাকে এই জল্লাদদের দাবি হইলই যে বন ইসরা আমার কথা হইলো যে কোনো ছেলে হোক আমার দয়া মায়া লাগছে আমার মনে চায় লালন পালন করতে তোমার পারমিশনের উপর নির্ভর করে এখনই আজকেই নবী চল্লিশ বছর পরে নবী হবে এই ছেলেটার প্রতি আসিয়ার মনে দয়া মায়া লাগার কারণে আল্লাহ হাসিয়াকে এত বড় ইমানদার হওয়ার তফিক দিলেন যে বলেছিলউনের ইমান ঘটনার বিবরণ দিয়া তফসিলের কিতাবে পরিষ্কার বাসায় লেখা আছে যে যুগে নসি জন্ম হইত সেই যুগে ছিল এই নিয়ম যেই যুগে নবিয়া আর নবী জন্ম হওয়ার নিয়ম নাই সেই যুগে যদি আলেমদেরকে তারা আল্লাহর কথা বলেন আল্লাহর কিতাবের কথা বলেন রাসুলের কথা বলেন এই জন্য আলেমদেরকে মহব্বত করে আলেমদেরকে মহব্বত করাটা হবে তার ইমান নিয়ামরণের কারণ কোন আলেম আল্লাহ কথা বলেন এই কারণে যদি কেউ কোন আলেমকে কে ঘৃণা করে এই ঘৃণাটাই হবে তার ফেরাউনের মতো কারণ বলন্ত কোরআন এর বর্ণিত প্রতিটি ঘটনায় আমাদের জন্য অশিক্ষার মতো ব্যাপার আছে কিনা যখন ফেরাউন বলল এই আসি আট তোর দয় আমায়া লাগতে পারে আমার দয়া আমায়া লাগে না আর একবার জায়গাইলেন এখন ফেরাউনের মাথায় আসিয়ার মাথায় কি বুদ্ধি জাগাইলেন দনীতে বাসায় যাও এরপরের দায়িত্ব আমি আল্লাহ বান্দির মাথায় কি বুদ্ধি জাগাইলেন এখানে কোরবেলা রাজবাড়িতে এই ছেলেটাই নী হবে এমন কোন গ্যারান্টি তো নাই সেরাউনের মনে মনে এই কথাটা যদি বলি সেলের বংশে কেউ নবী হইয়া যায় কোন সময় স্বামীর পছন্দ না হইলেও স্ত্রীর পছন্দ মত কোনো কাজ করতে হয় কোনো কাজ স্ত্রীর পছন্দ না হইলেও স্বামীর পছন্দ রক্ষা করার কারণে করতে হয় দাম্পত্য জীবনে যেন কোনো আমরা চালাতে পারি সেই জন্য আমার পছন্দ না হইলেও আমার বিদি আসিয়ার পছন্দ হওয়ার কারণে তাকে লালন পালনের পারমিশন দিয়া দেওয়া দরকার এই ছেলেটাই নবী হবে এমন কোন গ্যারান্টি তো নাই এই বুদ্ধিটা তার মাথায় দেখার সাথে সাথে আগে বলেছিল আমার দয়া মায়া লাগে না সাথে সাথে বলেছিল ঠিক আছে তোর দয়া লাগলে লালন পালন কর আমার বাধা নাই এবার হজরত মুসা আলহ ইসলামকে ফেরাউনের বিবি আসিয়া লালন পালনের ব্যবস্থা করলেন সেই ব্যবস্থার বিবরণ অনেক লম্বা দীর্ঘ তিরিশ বছর পর্যন্ত হজরত মুসা আল ইসলাম ফের ঘরের ভিতরে লালিত হইল কারণ ফেরাউনের ঘরের ভিতরে লালিত পালিত করতে পারেন সে আল্লাহ বর্তমান দুনিয়াতে কি না করতে পারে অর্থাৎ মুসা আলহ ইসলাম তিরিশ বছর লালিত পালিত হইল তিরিশ বছর পরে একটা দুর্ঘটনা ঘটে গেল মুসাকে যেখানে পাও ধরে এনে ফাঁসিতে চলাও সাথে সাথে বাহিনী বাইরে গেল মুসাকে তালাস করার এই সময় মুসা আলিসের বয়স বছর মুসা আলহ ইসলামের কোন হিতাকাঙ্ক্ষী ফেরাউনের চলে গেলেন মাদিয়ান নামক শহরে সেখানে আল্লাহর আরেকজন পয়গম্বর ছিলেন সোহাইব আলহাম সোহাইব আলহ বাড়িতে উঠলেন অনেক লোক ঘটনা সাহিবের মেয়ে সহুরা মুসালেসেমকে দাওয়াত করে নিয়ে যেতে আসলো ফলু মুসাফির মেয়ে আপনাকে আমার আব্বা দাওয়াত করেছেন আমার আব্বা এই দেশের কয়েক নম্বর আমার বাড়ি আমাদের বাড়িতে ছোট पलायन क्यों नई दावत हाँ ठीक है तुम्हार दावा क्यों तुम्हारे बड़ी रास्ता तो चीनी तुम्हें हाँ ना आगे आगे, आगे आगे जाओ तुम्हें पीछे তুমি আমার পিছন থেকে বলবে আমার আগে দিয়া তিনি পিছনে পিছনে গেলে সামন দিকে যান সুজা দিকে সুজা যান বাম দিকে যান ডাম দিকে যান এগুলি কিছুই বলতে হইতো না ইসলাম চিন্তা করলেন এই মেয়ে এটা ভিন্ন মেয়ে আমি ভিন্ন পুরুষ সে আমার আগে আগে হাঁটলে আমি তার পিছন দিকেও যদি তার উপরে আমার নজর পড়ে করে বর্তমান দুনিয়ার কতজন মুসলমানের অন্তরে বাকি আছে একটা যুবক পুরুষ একটা যুবতী নারীকে দেহার সুযোগ পাইলেই শয়তান চেষ্টা করে ওই দৃষ্টিটাকে কুদৃষ্টিতে পরিণত করার চেষ্টা করেন আপনারা কি মনে করেন একটা ভিন্ন একটা নারীকে দেখলে খুব শ্রদ্ধার নজরে দেখে না কামভাবে দেখে এই কামভাবে যে কোনো পুরুষ যে কোনো নারীকে কামভাবে দেখাটা নারী যার জন্য সম্মানজনক না অপমানজনক এই অপমানের হাত থেকে নারী জাতিকে রক্ষা করার জন্য আল্লাহ বিধান দিয়েছেন ভিন্ন নারী ভিন্ন পুরুষের দৃষ্টির রাখার জন্য না তাদের মর্যাদা রক্ষা করার জন্য কথাটা যদি পরিষ্কার ভাবে আসে আমি একটা সহজ উদাহরণ দিচ্ছি দেখুন আপনাদের বুঝে আসে কিনা शत शत हजार हजार युवक पुरुष मुलुक दृष्टि क्रामबागे ना क्या इस समय जो आपते এই অপমান বুঝার মতো কতজন মুসলমান আছে বর্তমান দুনিয়ায় মুসলমানের কি মান অপমান বুঝার মতো বাকি আছে না সেন্সলেস হইয়া গেছে কোরআন বুঝতে হবে কোরআনের মর্ম বুঝতে হবে কোরআনের ব্যাখ্যা বুঝতে হবে এই গভীর প্রত্যেক দিকে ইঙ্গিত করেই আল্লাহ কোরআনে সেই ঘটনা উল্লেখ করেছেন মুসা মুসা আল ইসলাম থাকবে। যেন তোমার উপর আমার দৃষ্টি না পড়ে ঠিক তাই করলেন মেয়ে পিছন দিক থেকে আসলেন আর মুসারবি সামন দিকে যাচ্ছিলেন সুহাইবুলের বাড়িতে অছিনা রাস্তা বাবা তুমি মুসাভিন এই দেশে তোমার কোন আত্মীয় স্বজন নাই তাকে খাওয়ার ব্যবস্থা নাই তুমি এক কাজ করো আমার সাগর রাখালি করো কমসে কম আট আর দশ বছর হইলে আমার জন্য বেশি ভালো হয় এই দশ বছরের ছাগলের রাখাল যে পরিমাণ বেতন তোমার ওই বেতনটা মহারানা হিসাবে দিয়ে দিবে এর বিনিময়ে আমার মেয়ে সহুরাকে তোমার কাছে দিয়ে দেব আসলে আর সব আল্লাহর কুদরতি লীলা খেলার ব্যবস্থা এর পিছনে রয়েছে বিরাট রহস্য ছাগলের রাহালি করাই আল্লাহ নবীগণ কেন অতিদান করেন কেন তার কারণ হল আপনারা যারা থাকেন আপনাদের পক্ষে বোঝাও কঠিন হতে পারে এবং আমার পক্ষে আপনাদেরকে বোঝানোটাও কঠিন হতে পারে বাংলাদেশে কোন সময় টাকা খালে ছাগল ফালার অবস্থা নিজের প্রত্যক্ষদোষী হয়ে থাকে সহজে বুঝবে যারা নিজেরা সাগল পালে নিদে এরা বুঝবে সহজে সাগলের কতগুলি স্বভাব আছে সাগলকে যদি ছেড়ে দেন গাছ খাওয়ার জন্য গাছ তো খাবেই না শুধু মানুষের ফসল খেয়ে নষ্ট করবে এই ছাগলকে যখন মাঠ থেকে তারাইজা আনবেন বাড়ির দিকে আপনি যদি ছাগলকে সামনে দিয়ে আপনি পিছক দিকে তারাইয়াদ নিয়ে আসেন কখনো সুদা পথে যাবে না হয়তো ডান দিকে রাগান্বিত হয়ে যদি ছাগলের খুঁজা দিয়া ছাগলের গায়ে ধূসে মারেনে ডাকা একটা আগাতেই সে মানিতে মরে যাবে এ অপরের ফসল খাওয়াবেন নাগলের পেট পর্ব এইভাবে ছাগলের স্বভাবের অনেক মানুষ কি সমাজে থাকে না সুলা কইলে বাধা যায় ডাইনে পইলে বায় বায় কইলে ডাইনে যায় এই সমস্ত লোকের কাছে এই জন্য ছাগল পালার অভ্যাস করতে পারলে সর্বস্তরের মানুষের কাছে দাওয়াত আল্লাহর দাওয়াত নিয়ে আপনি থাকতে আছে এই জন্য ছাগলের রাখালি হলো একটা টেনিং বাড়িতে ছিলেন তিরিশ বছর শ্বশুর বাড়িতে রইলেন দশ বছর চল্লিশ পূর্ণ হইলো এবার হজরত মুসা ইসলাম বিবি তে নিয়া ওই মাদিয়ান শহর থেকে শ্বশুর বাড়ির থেকে নিজের বাড়ি রাস্তায় এক পর্যায়ে আল্লাহ মুসার ইসলামকে নবুতের ঘোষণা দিল মুাম বললেন আল্লাহ আমার মুখে একটু তুপলাপনা আছে কথা বলতে অস্পষ্টতা হয় এর একটা ইতিহাস আছে ফেরাউন শিশু মূষা কে কুলে নিয়ে বসে আসে এমত অবস্থায় শিশু এক হাতে ফেরাউনের দাড়িতে ধরলেন আর এক হাতে গালে দিলেন জুস তাফ হত্যা করবে দিদি আসিয়া বলেন কি হইল বলে আমার মুখের দাড়িতে ধরে সাপর দিলো আমার গালে। দিদি আসিয়া বলে তোমার মতো মুখ আপন দুনিয়াতে হয় না কুলে শিশুরা তুই বুঝবে না কেমন আঘাত করছে সেটা আমি তোমার কি কেমন আঘাত আসিয়ার কথা কেরাউন মানতে রা দিনা কেরাউনের কথা আসিয়া মানতে রা মারাত্মক বেতা পাইয়া থাকো আর তোমার সত্যই যদি এইটা হয় যে সে জেনে শুনেই তোমাকে আঘাত করেছে তাহলে তার ইন্টারভিউ নেওয়া সে বুঝে কিনা না নিশ্চয় তুমি বেতা পেয়েছ আর যদি আঙ্গার ধরে তাহলে বোঝা গেল যে শিশু ব্যবহার করেছে এতে তুমি হিংসার কারণেই শুধু তাকে হত্যা করতে বলছো এই প্রস্তাবটা এই ইন্টারভিউ প্রস্তাবটা সেটা অন্য ফেলেছিলেন। তখন জিব্বার অগ্রবাগ পুড়ে গিয়েছিল শিশুকালে এই কারণে সারা জীবন বিনি কথা বলতে অস্পষ্ট হত কথা পরিষ্কার বোঝা হইত তাই চল্লিশ বছর বয়সে আসামিয়া দশ বৎসর যাবো আমার বিরুদ্ধে আবার ফেরাউন এই দেশের ক্ষুদা হওয়ার দাবিদার আর আমি যাবো আপনার নিজে কোদায় কত দাওয়ার দেওয়ার জন্য তেলে বেগুনের জন্য উঠবে আমি তাকে কথা পরিষ্কার ভাবে বুঝাইতে পারবো না বাড়িতে আমার বাড়ি হারুন আছে দেন। আমরা আর যে কথা বলতে কবুল করলাম বাড়িতেই আল্লাহ উনি পাঠাই দিলেন হারুন আসলামের কাছে তোমার ভাই মুসা আসতেছে তাকেও নবী বানাইলাম তোমাকেও নবী বানাইলাম তোমরা দুইজন একসাথে ফেরাওনের কাছে দাওয়াত নিয়ে যাও যখন তারা বললেন সমস্ত জগতের সৃষ্টিকর্তা আল্লাহ একমাত্র একজন এই কথা প্রচার করার জন্য আল্লাহ আমাদেরকে নবী বানাইছেন কেরাউন জিজ্ঞাসা করলো আল্লা তোমাকে নবী বানাইছেন हाँ मुजेदा दे शिक्षा दिए कि मर्जादा हाथ लाठी छाड़े विशाल असगर सपरा सार মুসার যেই হাতের লাঠি ছাড়লেন বিশাল সাপ গা ফেরাউনকে গিয়ে খাইতে গেল আরে বাবা তোমার সাপ সামলাও অবশ্যই আগে জানবা চাই মুাম শুধু হাতে ধরলেন লাঠি এমনি হাতে ধরলেন সাপ এমনি সাপ লাঠি হইয়া গেল এবার ফেরাউন হাতের সমস্ত কম্পিটিশন করার জন্য জাদুঘরেরা এসে বুঝতে পারলো যে মুসা জাদুঘর নয় সত্যিকারের নবী যা যে জাদুঘরেরা ফেরাউনের পক্ষ হয়ে আসছিল মুসাকে পরাজিত করার জন্য সেই জাদুঘরেরা মুমিন হয়ে ফেরাউনের দূর অত্যাচারের মাত্রা আগের চেয়ে আরো বাড়লো আল্লাহ অবস্থায় আল্লাহুল আলমিন একদিন হুকুম দিলেন মুসা আলহিস ইসরায়েলের লোক সংখ্যা ছিল আঠারো লক্ষ আর ফেরাউনের দেশের কৃত্তি বংশের সেনাবাহিনীর লোক সংখ্যাই ছিল বিশ লক্ষ ফেরাউনের বাহিনীর সংখ্যা ছিল বিশ লক্ষ ফেরাউনের সৈনিকদের সংখ্যা বিশ লক্ষ আর বনী ইসরা নারী বৃদ্ধ যুবক যুবতী সকল সমস্ত জনগণ বনী ইসরাহলের আঠারো লক্ষ আর ফেরাউনের সেনাবাহিনী বিশ লক্ষ আল্লাহুল আলমিন মুসা ইসলামকে নির্দেশ দিলেন তোমার বংশের আঠারো লক্ষ বনী ইসরা সবাইকে নিয়ে এই ফেরাউনের দেশ মিশর থেকে রাতের গভীর অন্ধকার পলায়ন করে যে সিরিয়ার থেকে এসেছিল যে সিরিয়ার থেকে তোমরা বলি সেলেরা মিশরে এসেছিলে রাতে অন্ধকারে ফেরাউনের দেশ থেকে পালিয়ে আমার সেই মিশরে চলে যাও সিরিয়া চলে যাও হুকুমে সেনাবাহিনী যখন নদী সামনে উপস্থিত হইলেন মুসা ইসলাম আঠারো লক্ষ বনিসকে নিয়ে সমস্যা এমন দাঁড়াইল সামনে অগ্রসর হইলে নদীতে জাপ হবে নদীর পানিতে আঘাত করুন আল্লাহর হুকুমে মুসা ইসলাম নিজের হাতের লাঠি দিয়া নদীতে পানিতে আঘাত করলেন মুসানবীর হাতের লাঠির আঘাতে পানি পাক ফাঁক হইয়া बारोटा रास्ता पानी फाके फाके रास्ता दुई रास्तार मध्य दिया पानी देवाल और पानी देवाले मध्य मध्य अब जाना এই পাশের রাস্তা দিয়েছে ফাঁকের বারোটা রাস্তা দিয়ে হজরত মুসা ইসলাম ওই সেইকে নিয়ে নদী পাড়ায় গেল ঠিক এই মুহূর্তে ফেরাউন বিশ লক্ষ সেনাবাহিনী নদীর পারে এসে উপস্থিত যখন দেখলো পানি ফাঁক হইয়া রাস্তা হইয়া রয়েছে এবং সেই রাস্তা দিয়া মুসা নদী পার হইয়া গেছেন ফেরাউন তার সেনাবাহিনীকে নির্দেশ দিল যে পানির ফাঁকের ফাঁকের রাস্তা দিয়ে আমরাও সেই পারে যাব এবং তাদের উপর হামলা করিস লক্ষ সেনাবাহিনী নিয়ে নদীর মাঝখানে গেল আল্লাহুল আলমিন এবার নদীর পানিকে আদেশ করলেন ध्वस कर ठीक फेराउन जो नाकानी चुपानी खाईते खुदाई असल खुदा যে গুলাম নিজের মনিক কে মনিক দেখে না নিজেকে মনিক দাবি করে এই এই নদীর পানিতে চুপাইয়া ছাড়া আর বিচার হতে পারে না সেরা নিজের হাতে রেখে দস্তখত দিয়েছিল আমার হাতের লেখাই দেখা যায় জিব্রিল বললেন তোর কথাই জিজ্ঞাসা করেছিলাম তোর রায় মতে আজকে থেকে তোর বিচার শুরু হল এবার স্মরণ করুন কি বলেছিল মনে আছে কি বলেছিল পানিতে যখন তারা উন না কানি কাটছিল তখন তার তুই বাকি রয়েছিল না ফুড়ে গেল ইতিহাস গেঁথে কুঁথে দেখবান কে আর ক্ষতিগ্রস্ত কে প্রতিটি মানুষকে আল্লাহ দুনিয়াতে একটা জীবন নারের পুলি দিয়া পাঠান জীবনের পুঁজিটা ফুরাইবার আগে আগে যদি জান্নাতের হিদ্দার হয়ে যেতে পারো দুনিয়ার কোনলা মুনাফা অসীম পুঁজি সীমিত আর মুনাফা অসীম এই ব্যবসা ক্ষতি না লাভের ব্যবসা আর যার ফুঁজিও গেল মুনাফাও পাইলো না ক্ষতিগ্রস্ত বলুন এবার ফেরাউনের ঘটনাটা বুঝে থাকবে বলুন এক সেকেন্ডের জন্য মুসা মিশরের রাজত্ব পান নাই এক মুহূর্তের জন্য মুসা মিশরের রাজত্ব পান নাই ফেরাউন মিশরের রাজা ছিল চার শত পর্যন্ত এবার বলুন এই গদিওয়ালা চারশো বৎসরের মুসা লাভ কে গদিওয়ালা ক্ষতিগ্রস্ত গদি সারা জিনিস ইনি লাভবান কারণ দুনিয়ার গদি দিয়া মানুষের জীবনের লাভ প্রতি মাফা হয় না মানুষের জীবনের লাভ প্রতিমাফা হয় তোমার পুঁজি গেলে কত বড় আর মুনাফা কত বড় আমাদের আমার জীবন সফল কেউ মনে করে আমি কোটি কোটি টাকা কামাই করতে পারলে আমার জীবন সফল কেউ মনে করে আমি লিডার হইতে পারলে আমার জীবন সফল লিডার না স্থায়ী জীবনের গদির দ্বারা দুনিয়ার মানুষ লাভবান হয় না যদি হইতো ফেরাউন সকলের লাভবান হইয়া যেত আমার জানা মতে পৃথিবীর ইতিহাসে এত দীর্ঘদিন পর্যন্ত আর কেউ বসা থাকতে পারেন করতে পারলে যদি জীবন সফল হতে পারতির জীবন সফল না হইয়া ফেরাউনের জীবন সফল হইয়া যেত কথা বুঝতে পারতেছেন কি আপনারা বুঝে থাকছে মানুষের জীবন সফল হয় দী দখলের দ্বারা না চিরস্থায়ী জীবনের চিরস্থায়ী মুনাফা অর্জনের দ্বারা জীবনের চিরস্থায়ী মুনাফা হইলো জান্নাত খরিদ করা জান্নাত খরিদ করতে পারলে এই দুনিয়ার কোনো আমার পুঁজি আগে আগে যদি আমি জান্নাত করতে পারি। জীবন পুঁজির ব্যবসায় আমি লাভবান আর আমার জীবন পুঁজি যদি ফুরাইয়া ভিতরে হতে পারি না তাহলে এই দুনিয়ার জীবনের ব্যবসায় আমি ক্ষতিগ্রস্ত তাদের এই ফেরাউনের ঘটনা আর মুসানবির ঘটনা আল্লাহ কুরআ বারবার উল্লেখ করে বুঝাচ্ছেন दुनिया गार्था मानुष्ठ जीवन सफल ना। है नाउन जीवन तुम्हारे मक्कार मध्य अबू जहाल चे बड़ो नेता ना अपारा कि आबू जहाल चे बड़ो नेता मक्का मक्का बड़ को नेता ना हाल हाथ जन्मे पर एक बच्चर पर्यत मक्कार सर्दारी मोहम्मद रसुलर हाथी छोना जहाल हाथों আবুজাহালের নির্যাতনের কারণে বছর বয়সে মোহাম্মদ ছেড়ে দিয়ে হিজুরত করে দেশ আবু জাহাল হিল বিজয়ী সে তার নেতৃত্বের বলে মোহাম্মদুর রসুল্লাহ কে তাড়াইয়া নিল মুহাম্মদুর এই লড়াইয়ের হলেন পরাজিত তিনি দেশান্তর হতে বাধ্য হলেন जर जीवने चार्ट क्ष करतेभवान चार क्षेत्र क्षतिग्रस्त তার কাজের প্রথম কাজের নাম ইমান দ্বিতীয় কাজের নাম ন্যাকামলের নাম হকের উপর অটল নিজেও হক পথে অটল থাকা অপরকেও হক পথের দাব দেওয়া আর হকের উপর অটল থাকতে হইলে যে সমস্ত বিপদ আপদ আসে এবং অপরকেও সহ্য করতে বলা জীবন ব্যবসায়ে লাভবান এই চার কাজ যারা করতে পারে না তারা সবাই ক্ষতিগ্রস্ত এবার বলুন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি ওয়াসাল্লামের তিপ্পান্ন বছর বয়স পর্যন্ত ক্ষতিগ্রস্ত আর ক্ষমতাশালী লোকটা লাভবান লাভপতি লাভপতি মা আর ইস্কেলটা কি লাভপতি মাফার ইস্কেল হইল সাহিত্য এই চারটা হইল লাভপতি মামার স্কেল যার জীবনে এই চারটা জিনিস আছে সে দুনিয়ার খরস্তায়ী জীবনে গদী পাইলেও সফল না পাইলেও সফল নেতা হইলেও লাভবান নেতা না হইলেও লাভবান মজদুর হইলেও লাভবান নির্যাতিত হইলেও লাভবান প্রাণ হারাইলেও লাভবান বাড়ি হারাইলেও লাভবান দেশ হারাইলেও লাভবান এই চার জিনিস যে পাইল না সে কোটি কোটি টাকা গণ পাইলেও ক্ষতিগ্রস্ত নেতা হইলেও ক্ষতিগ্রস্ত কর্তা হইলেও ক্ষতিগ্রস্ত শাসন কর্তা হইলেও ক্ষতিগ্রস্ত গদিতে চার শত বৎসর পর্যন্ত ভোটে থাকলেও সে ক্ষতিগ্রস্ত হতে বাধ্য মনে আছে কথা এই কথার প্রতিবাদে আল্লাহ সুরাই আসর নাজির করলেন নাজির করে আগে বুঝাইলেন আগে লাভ ক্ষতি লাভ কোন জিনিসের আর প্রতি কোন জিনিসের এবার মাফো লাভবান না নমরুদ লাভবান ওইগুলি মাফ তারপরে এবার মাফো মুহাম্মদুল আবু মা লাভবান না মোহাম্মদুল রসুল্লাহ লাভবান পর্যন্ত কারণে এই চারটা কাজ যারা করতে থাকবে এরা সারা দুনিয়ার সমস্ত শক্তিশালী ফেরাউনের মতো শক্তিশালী লোকদের এরা হবে লাভবান আর ওই সমস্ত শক্তিশালীরা হবে ক্ষতিগ্রস্ত সামান্য কিছু যদি বলুন যে রূপটার কোনো নেতৃত্ব নাই যে লোকটার কোনো কর্তৃত্ব নাই যেই লোকটা অসহায় যে লোকটা মজলুম অত কিন্তু ইমান রাখে আমল ভালো করে ধারণ করে আছে তার দাওয়াতের কাজ চালু আছে তার হক থাকতে যে ধৈর্য ধারণ করতে হয় সেই ধৈর্য সহ্য আছে তার যার ইমান আছে আমল আছে দাওয়াত ধৈর্য আছে ক্ষমতা নাই নেতৃত্ব নাই কর্তৃত্ব নাই ধন সম্পদ নাই বাড়িঘর নাই কিন্তু ব্যাখ্যা করে বুঝেছে ব্যাখ্যার সার মর্মটা হলো বিরাট বরফ ধরুন এই টেবিলটার মতো বড় একটা বরফের টুকরা একশোটা টুকরা করে প্রতি টুকরা দেড় টাকা করে বিক্রি করলে বিক্রি কত হবে তখন তার পঞ্চাশ টাকা হবে লাভ এই ব্যক্তি এই বিহাল বরফের টুকরা টুকরা টুকরাগুলিতে গরম বাতাস এবং রৌদ্র লাগলে এই বরফের টুকরাগুলি গুলি তিলে তিলে ক্ষয় হতে থাকে কিনা যেভাবে বরফের টুকরার মধ্যে গরম বাতাস এবং লাগলে তিলে তিলে বরফের টুকরা গুলি ক্ষয় হতে থাকে ঠিক তেমনি ভাবে এই দুনিয়াতে প্রতিটি মানুষকে যে পুঁজি দেওয়া হয়েছে আপনাদের আমাদের জীবনটা কিসের মতো এক টুকরা বরফের মতো বুঝে আসলো কি বিষয়টা এই দুনিয়াতে প্রতিটি মানুষের জীবনটা কিসের মত এক টুকরা বরফের মতো প্রতি হয়ে যাচ্ছে বরফের টুকরা গুলি নিয়ে যখন রাস্তার গলিতে গলিতে ঘুরাফিরা করতেছিল এমতাবস্থায় বরফের ব্যবসায়ী এক জায়গায় দেখল একটা লুকে গান গায় আরেকটা লুকে বাজনা বাজায় আরেকটা লুকে সাপ না দেখতে তার পুলিটা বিক্রি করার কথা বলে গেল তার বরফের টুকরাগুলি বিক্রি করার কথা বলে গেল এই বরফের ব্যবসায়ীটা যত বড় বুদ্ধিমান দুনিয়াতে যে সমস্ত মানুষের জীবন পুঁজি তার বুদ্ধিমান না বুকা আমার কথা বুঝে তাকে বলুন এইরকম বুকা কি এই সমাজে কোন মানুষ আছে আমার পুঁজি ক্রয় হয়ে যাচ্ছে অথচ আমি মুনাফা অর্জন করার কোন জীবন প্রতি আমাদের কা। একদিন আমি নিশ্চিন্ত বসে থাকতে পারি আমার মুনাফা অর্জন না করে না প্রতিটি মুহূর্তে আমার বেড়ি চিন্তা রাখতে হবে যে মরণের আগে আগে আমার জান্নাতের হরিদার হওয়া দরকার তাহলে প্রতিটি মুহূর্তে প্রতিটি মুহূর্তে আমার মধ্যে এই ভক্ত পথে থাকার যে কষ্ট এই কষ্টটা সহ্য করার মতো ধৈর্যশীল হওয়া দরকার এই চারটা ব্যাপারে যিনি সচেতন যখনই তার মরণ হবে এইভাবে আমাদের জীবন ব্যবসায় লাভবান হওয়ার সৌভাগ্য দান করুন